প্রত্যেক বৃহস্পতিবার কাছে পেশ করা হয় আল্লাহ করা হয় যে আমার আমল আল্লাহ হাবুল কাছে পেশ করা হবে এই অবস্থায় যে আমি সিয়াম পালন করছি এই জন্য রসুল আলী সাল্লাম বৃহস্পতিবারের দিন কি করতেন সিয়াম পালন করতেন রসুল বৃহস্পতিবার দিন সিয়াম পালন করতেন এজন্য। আমল আল্লাহ হাবুল আলমের কাছে গ্রান্ট হয় না কবুল হয় না বাকিদের আমল আল্লাহ তারা গ্রহণ করে নেন ইহা দৃষ্টি বর্ণনা করেছেন শেখ নাসুদ্দিন আলবাণী সহ অধিকাংশ মাহিবুল আলম কালাম হাসান বলেছেন গ্রহণযোগ্য করেছেন তাই সেটি আত্মীয়তার সম্পর্ক আলমের কাছে গ্রহণযোগ্য হবে না এক্ষেত্রে আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে এবং এটাও এই হাদিস থেকে প্রমাণিত হয়েছে যে সপ্তাহের বৃহস্পতিবারে আল্লাহাবুল আলমীর কাছে সাপ্তাহিক বান্দাদের আমল তুলে ধরা হয়